আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার প্রশ্ন করেছেন প্রস্রাবের পর ডিলা ব্যবহারের নিয়ম জি আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রস্রাবের পরে ডিলা ব্যবহারের নিয়ম জানতে চেয়েছেন প্রস্রাবের পরে ডিলা ব্যবহার জরুরি না জরুরি হল প্রস্রাবের পরে পবিত্রতা অর্জন করা মূল কথা হলো প্রস্রাব থেকে অর্জন করা নবী সালামকে আল্লাহাক দেখিয়েছেন তো সাহাবা বলছেন যে এই দুইজন ব্যক্তিকে যে আজাব হচ্ছে এটা বড় কোন গুনাহের কারণে না অর্থাৎ গুণা বড় বালা ইন্ কাবির বলছেন গুণা দুইটা বড় কিন্তু মানুষ মনে করত না তারা মনে করত বড় ধরনের কোনটা এর পিছনে ঝগড়া লাগাই দিত আরেকজন ছিল পাকা না মিনাল বাউলে প্রস্রাদ থেকে সঠিকভাবে ভালোভাবে পবিত্রতা অর্জন করত না এজন্য প্রস্তাব থেকে পবিত্রতা অর্জন করা ফরস তো পবিত্রতা অর্জনের মাধ্যমটা কি পবিত্রতা অর্জনের মাধ্যম দুইটা একটা হইল পানি আরেকটা একটা পানি ছাড়া অন্য সামগ্রী পানি ছাড়া অন্যান্য সামগ্রী মাটি হইতে পারে টিসু হইতে পারে কয়েকটা জিনিস নবীরাধনাম সরাসরি নিষেধ করছেন যে পাথর হাড্ডি গোবর এরকম অনেক জিনিসকে নবীশ্রথনাম নিষেধ করছেন যেগুলোকে নিষেধ করেছেন সে নিষেধকৃত জিনিসগুলো বাদ দিয়ে বাকি অন্য জিনিসগুলো এর আওতাভুক্ত অর্থাৎ এইসব জিনিস দিও পবিত্রতা অর্জন করা যাবে তো এই ক্ষেত্রে যদি দুইটায় করা যায় উত্তম মানে বর্তমানে আমাদের জন্য সুবিধা হইলো টিস্যু টিস্যু পেপার আছে তো প্রথমে টিস্যু পেপার দিয়ে পবিত্রতা অর্জন করলেন পরে পানি দিয়ে করলেন তাহলে দুইটা দিয়ে যদি একসাথে করা হয় তাহলে অধিক পবিত্রতা হইল ईटार जो एक दिए भलोक पवित्रता अर्जन करा जाए पवित्रता अर्जन हो जाए तो ये व्यवहार नियम नबी सल्लाम सरसिटा व्यवहार नियम वर्णना करें नहीं कलमिकराम मैं सुविधार्थे टीस्यू बावहार किसान नियम बर्णना कर तो পুরুষের জন্য শীতকালে এবং গরমকালে দুই ধরনের ব্যবহারের কথা বলছেন মানে প্রথম কোন দিক থেকে শুরু করবে পিছন দিক থেকে সামনের দিকে নাকি সামনের দিক থেকে পিছন দিকে তো এক্ষেত্রে কোনো কোনো ওলা মাইকার অধিক পবিত্রতার জন্য এটা পরামর্শ দিয়েছেন তারা যে শীতকালে প্রথমে পিছন থেকে সামনের দিকে তারপরে সামনের থেকে পিছনের দিকে গরমকালে প্রথমে সামনের থেকে পিছনের দিকে পিছন থেকে সামনের দিকে তারপরে মহিলাদের জন্য সামনের থেকে পিছনের দিকে এরকম এটা হলো ওলামাই কেরামের পরামর্শ যে পবিত্রতার জন্য নবী সাল্লা এরকম সরাসরি কোনো নির্দেশনা দেন নাই তো এর বাইরে আর সুনির্দিষ্ট কোনো কারণ নেই তবে আমাদের সমাজে যে কিছু দেখি যে মাঝে মাদের টিস্যু ধরে মানে ডিলেগোলুপ নিয়ে হাঁটাহাঁটি করেন লাফালাফি করেন দৌড়াদৌড়ি করেন এগুলো নবী সাল্লা সালামের সুন্নতের খেলাফ এবং স্বাভাবিক দৃষ্টিতে শালীনতারও খেলাফ কারণ মানুষের সামনে আটি করা এটা এটা মানে শালীনতা থাকে না লজ্জা লজ্জাশীলতা থাকে না এজন্য যদি লাফালাফি করতে হয় তাহলে যেখানে কেউ দেখে না সালাম সাহাবাইম কখনো এই কাজ করেন নাই জি ভাই প্রশ্ন করেছেন মহিলারা বাড়িতে ফরজ নামার চাইলে মহিলা ইমামের সাথে আদায় করতে পারবে কি হ্যাঁ মহিলারা ইচ্ছা করলে মহিলা চার জন একসাথে নামাজ পড়তেছেন ঘরের মধ্যে সেখানে একজন মহিলাকে ইমাম বানিয়ে তারা নামাজ পড়তে পারবেন তবে ওই মহিলাই ইমাম কাতারের সামনে দাঁড়াবেন না তিনি কাতারের মাঝখানে দাঁড়াবেন মানে পুরুষেরা যেমন ইমাম সামনে দাঁড়ায় মহিলাদের ইমাম এরকম সামনে দাঁড়াতে পারবেন না তিনি মহিলাদের মাঝখানে এক কাতারে দাঁড়াবেন এভাবে চলা তাদাই করতে পারবেন সরি কোনো অসুবিধা নেই এই জন্য ওই আমি সময় বলি যে আমাদের দেশে বাংলাদেশে পুরুষেরা হলেন হানাপি মহিলারা হইল আহলে হাদিস দুইজন দুই দলে চলে গেছে বাংলাদেশে পুরুষেরা হাত বাদে নাবিন আর মহিলারা হাত বাদে বুকের উপরে পুরুষ আলেম যারা আছেন তারা বলেনা কেন মহিলারা কেন দইফটা আমল করে আলে আদি কেন করে ঘরে তাইলে তাদেরকে হানাভিমানো দরকার যে তোমরা দইফ আদেশের উপরে কেন আমল করে একজন আবার ব্যাখ্যা দিছে এটা ওইটা শুনছেন কিনা না। একজন ব্যাখ্যা দিচ্ছেন যে কয় পুরুষেরা হইল শক্তিশালী এজন্য পুরুষেরা সহি আর মহিলারা হলো হইল দুর্বল এজন্য মহিলারা দুর্বল মহিলারা আমল করবে কি সুন্দর ব্যাখ্যা জালতি ব্যাখ্যা মূর্খতা কোন পর্যায়ে সমাজে পৌঁছে গেছে যে মহিলারা দইপ এই জন্য দৈব হাদিসের আমল করবে তা আল্লাহাকি বলছেন খোলে কাল ইনসান ও আল্লাপাক সমস্ত মানুষকে দুর্বল বানাইছেন তাহলে তোমরা খালি সহি হাদিস মানো সহি হাদিস মান আর ক আমরা আলে হাদিস আমরা সহিফও মানি সব হাদিস মানি আমরাই তো বড় হাদিস। সব মানে মানে গেছে মানে এই দেশে মানে আমরা আল্লাহ জন্মগ্রহণ করার কারণে আল্লাহ আমাদেরকে এই দেশে দেওয়ার কারণে কত রকমের কথা যে শুনতে হয় দেখতে হয় নামে। যে কথাটা বলতেছিলাম সেটা হইলো যদি নাবিন নিচে হাত বাঁধাটা সহি হয় তো পুরুষও নাবিন নিচে বানবো মহিলাও নাবির নিচে বানব এমন কোন সহি দই বা জাল হাদিসও নাই যেখানে নবী সরাসরাম বলছেন যে পুরুষেরা এখানে বানবেন বাইন এইরকম একটা হাদিসও নেই এখন কেউ কয় আমরা দুই রকমের হাদিস পাওয়া যায়। আমরা সমন্বয় করছি মহিলাদেরকে এখানে দিছি পুরুষের এখানে দিছি তা আমি আপনি দেওয়ার হাদিস বাক করি যে শোনো যে হাদিস দুইটাই পাইছি পুরুষেরা এটা আমল করো মহিলারা এটা আমল করো এই যে বাক করাটার অধিকার আমাকে দিল কে যে আমার পরে শোনো তোমরা এরকম বাক করে নিও আমার হাদিস আমি দিলাম কিভাবে একটাই হবে একটাই সহিজনে আমল করতে হবে ঠিক সাজদার কথা বৈঠকের কথা যেটা বলছেন এটাও পুরুষ মহিলা একই রকমে করবে আল্লাহ রসুল সাল সালাম বলছেন সলাদ আমার থেকে শিখো আয়েসাত থেকেও শিখতে বলেন নাই ফাতেমার থেকেও শিখতে বলেন নাই উমেস আল্লাহামার থেকেও শিখতে বলেন নাই তো নবী সাল্লা সাল্লাম যেমনি করছেন সমস্ত মা বোনেরাও ঠিক তেমনি করতে হবে তো সুতরাং পুরুষেরা যেভাবে সাজনা করবো আল্লাহ আকবর বলে যেভাবে সাজতে যাবো কোপাল নাঁক লাগিয়ে সাজদা করবো হাত কাদের নিচে থাকবে আমাদের তাফসিরুল কোরআন ডট কমে আমরা দেখবেন চিত্রসহ আমরা সরাসরি দেখাই দিছি আবার ওই দিন আমরা সেমিনার করছি এই দিনাজপুরের চেরির বন্দর চেরির বন্দর উপজেলায় আমরা ওই দিন চলাতের উপরে আমি সেমিনার করছি ওখানে চলাতের নিয়ম নিয়মকানুন সরাসরি দেখাই দেওয়া হয়েছে ওইটা অনলাইনে আসবে কোনো মনে হয় নাই তো সেখানে আমরা দেখাইছি যে শূন্য অনুযায়ী কীভাবে চেষ্টা করবেন আর বৈঠক প্রথম বৈঠক আমরা যেভাবে করি মহিলারা ওইভাবে করবে প্রশ্ন করেছে আমাদের নিকটস্থ কোন মসজিদে যদি ইমাম না থাকে তাহলে আমরা কিভাবে মসজিদে নাম আলাদাই করবো হ্যাঁ সহি আকৃদার ইমাম না থাকলে কি করবেন সহি আকিদা বলতে মানে যদি এমন ইমাম মোটামুটি তার আকিদার মধ্যে শিরকে আকবর নাই শিরকে আকবর খেয়াল রাখতে হবে শুধু এই শব্দটা শিরকে আকবর নাই ওনার মধ্যে শেরকে আসগর আছে তারপরে অনেক বেদাত আছে তারপরেও তার পিছনে চলা তাদাই করা যাবে सलाद आदाय करसुदा नहीं सलाद तार सलाद सलाद नष्ट कंतु शर के आकबर थे तारिछने चलाद आदाय जा कारण जिन्हें आकबर करें आल्ला समस्त अमल के बर्बाद कर दिन तो इमाम साहेब जो सर के आकबर करें तो इमाम साहेबर नाम बर्बाद तरह नामा तो अपनी तरह पिछले नाम पढ़ले अपन नामिल এই জন্য সিরকে আকবার যদি থাকে তার পিছনে চলা তালাই করা যাবে না এই জন্য বুঝতে হবে যে কোনটা কোনটা সিরকে আকবর এই ধরনের আকিদা থাকলে পড়বেন না পড়ে অন্য মসজিদে যে মসজিদের ইমাম সাহেবের মোটামুটি বিশুদ্ধ সিরকে আকবার নাই ওখানে পড়বেন আর কোথাও যদি আশেপাশে কোথাও এরকম পাচ্ছেন না যে সেরেক মুক্ত এরকম ইমাম সাহেব পাচ্ছেন না তো তখন আপনারা জামাত করে পড়বেন আপনার বলছেন রুফিয়া আন সালাস আমার উম্মত থেকে তিনটা জিনিস আল্লাপাক তুলে নিয়েছেন রুফিয়াল কালাম আন আনি সালাস তিনজন থেকে আমার উম্মতের আল্লাপাক কলম তুলে নিয়েছেন একজন হলো আনীমায় গুমন্ত ব্যক্তি গুমের মধ্যে তার নামাজ চলে গেছে দুই তিন বাক্ত তা আল্লাহ তারা মাফ করে দিবেন কারণ সে গুমের কারণে নামাজ পড়তে পারে নাই বা জাগ্রত হয় নাই কারো তাকে জাগাইও দেয় নাই তবে আবার এই ম্যাচালায় ফজরের নামাজকে এই ম্যাশালায় ফেলা যাবে না মাঝে মধ্যে এক বছর বছরে একদিন দুদিন হইতে পারে ফজরও হইতে পারে এটা আল্লাপাক মাফ করে দিবেন কিন্তু নিয়মিত অভ্যাসে পরিণত করা যাবে না আরেকটা হইল যে যে ব্যক্তি ভুলবশত ভুলে ভুলে গেছে এর থেকেও আল্লাপাক কলম তুলে নিছেন তারপর আরেকটা হইল হয় হয়নি এখনো তার থেকেও আল্লাপায় কলম তুলে নেন তো তাহলে আপনার এরকম ঋণ যিনি দিসেন তিনিও বলে গেছেন যিনি নিছেন তিনিও বলে গেছেন এটা খুব বিরল কারণ যে নিছে সে বলে যেতে পারে কিন্তু যে দিছে সেও বলে গেছে এটা খুব কঠিন কারণ এটা টাকা পয়সার ব্যাপার দুনিয়াতে মানুষের জাম গেলেও টাকা পয়সা দিতে রাজি হয় না তো সেই জায়গায় মানুষ ঋণ দিয়ে আবার বলে যাবে এটা তো কঠিন বিষয় তো তবে যদি বলে যায় কারও খেয়াল না থাকে এটা আল্লাপাকে মাফ করে দিবেন কিন্তু যখনই স্মরণ হবে আমি তো অমুক ভাইয়ের থেকে ঋণ নিয়েছিলাম সাথে সাথে আদায় করে দিতে হবে না হয় তার থেকে ক্ষমা নিতে হবে বিরত থাকার উত্তম উপায় জানতে চাই খারাপ কাজ থেকে বিরত থাকা চিকিৎসা তো আল্লাপাকে দিয়ে দিচ্ছেন কোরআন কারিমের মধ্যে ইন্ন সলাতা তানহা আনিল পাহা ইয়াল মনকার সলাদ মানুষকে খারাপ কাজ থেকে অশ্লীলতা থেকে বিরত রাখে তাহলে সলাটটা ঠিক করতে হবে বুঝতে হবে যদি বিরত না রাখে তাহলে আমার সলাটটা যেরকম হওয়ার কথা ছিল সেরকম হচ্ছে না এজন্য জন্য সলাটটাকে বিশুদ্ধ করতে হবে সলাতের খুশুখুজু আনতে হবে তারপরে সলাদ বেশি বেশি আদায় করতে হবে পরশ সলাতের পরেও সুন্নত নকল বেশি বেশি আদায় করতে হবে এই সলাতের মাধ্যমেই সমস্ত খারাপ কাজ থেকে দূরে থাকা সম্ভব চরিত্র সংশোধনের এক নম্বর উপায় আল্লাহ পাক আল্লাপ ঘোষণায় দিচ্ছেন অনেক ফজিলত আল্লাহ রসুলিমা হন এ কমরা থেকে আর কমরা এর মাঝখানে যত গুণা হয় আল্লাপাক সমস্ত গুণা মাফ করে দেন সুবহান আল্লাহ তো ওমরার মাধ্যমে আল্লাহর ঘরের করা হয় তাওয়াপ যখন তাল বিয়ে পড়ে তাওয়াপ করে তখন আল্লাহ পাক তাকে একটা গোলাম আজাদ করার সাবাব দেন সুবহান আল্লাহ সাবামারোয়া সাই করা হয় বাইতুল্লার মধ্যে সলাত আদায় করা হয় এক একটা সলাতে এক রা কাত চলাতে বাংলাদেশের এক লক্ষ রাকাতের চাইতে উত্তম তাহলে সেখানে অনেক পজিলত ওমরার মধ্যে এই জন্য করাটাই ইমাম সাফি এবং ইমাম মালেক দুইজনের মত হইল যে ওমরা করাটা ফরজ ফসজমান ফরশ ওমরাও ফরজ আর অন্য ইমামদের মত হলো এটা সন্ন্যত সন্নতে মহাক্কাদ কারো বা আমল আছে কি বললে খুবই উপকৃত হবে আশা পূর্ণ হওয়ার জন্য দোয়া তো অবশ্যই আছে আল্লাহ কাছে। দোয়া করতে হবে যে আমার যে নেক আশাটা এই আশাটা যাতে আল্লাহ সবান পূর্ণ করেন এ পূর্ণ করার জন্য সুনির্দিষ্ট কোন দোয়ার দরকার নেই আমার নিজস্ব ভাষায় বাংলা ভাষায় আল্লাহর কাছে বললেই হবে দোয়াটা করতে হবে আল্লাহর কাছে তবে ইয়াজ্লা দিন আমানস তাইনু বিশ্ববেরে ওয়া সলা সবর এবং চলা মাধ্যমে আল্লাহ সাহায্য চাইতে বলছেন এই জন্য ন্যাক মাকসুৎ পূর্ণ হওয়ার জন্য বেশি বেশি নফল সলাত আদায় করবেন নকল সালাতই স্যাজদার ভিতরে দোয়া করবেন তাহলে এটা হলো সবচেয়ে সহজ ফান্দা কারণ বান্দা সবচেয়ে আল্লাহর নিকটে যায় সাজদার মধ্যে মধ্যে যত নিকটে যায় অন্য কোন আবাদতের মাধ্যমে এত নিকটে যাওয়া যখন আল্লাহর একবারে কাছে তখন আপনি দুইটা আলাদা আলাদা ফজিলত নোজার একবেন তাহার যেটা সম্ভব হয় প্রশ্ন করেছেন বর্তমানে মুসলিম যুবকরা বেকারত্বের শিকার প্রশাসনের যাই হোক আমরা যেহেতু রাষ্ট্র প্রশাসন যদি আমার কোন দায়িত্ব না নেয় বেকারত্ব দূর করার জন্য তাহলে আমি প্রথম কথা হলো আল্লাহর কাছে দোয়া করব যাতে আল্লাহাক বেকারত্ব থেকে আমাকে মুক্তি দেন এজন্য আল্লাহর কাছে বলতে হবে যে ওই দোয়াটা বেশি বেশি করতে হবে যে আল্লাহ যাতে আমাকে মানুষের হাতে হাত পাতার থেকে আল্লাহ মুক্ত রাখে আল্লাহ আস আলুক হুদা ওয়াল তোকা ওয়াল আফা ফা ওয়াল গেনা যে আল্লাহ আমি আপনার কাছে গেনা চাই গেনা মানে অভাব মুক্ততা তো অভাব মুক্ততার মধ্যে বেকারত্ব সামিল আল্লাহর কাছে দোয়া করতে হবে তারপরে আপনার বেকারত্ব দূর করার জন্য হালাল রিজিকের অন্বেষণ করতে হবে যে আমি যে চাকরি করতে হবে শুধু বেকারত্ব দূর করার জন্য তা জরুরি না আরো কত হালাল পেশা আছে আমি বাড়িতে বসে বিভিন্ন মাধ্যমে বিভিন্নভাবে বিভিন্ন পেশা অবলম্বন করে আমি হালাল রিজিক অন্বেষণ করতে পারি অন্বেষণ করতে থাকবো পাক ব্যবস্থা করে দিবেন জি ভাই প্রশ্ন করেছি ব্যবসার মূলনীতি কিভাবে আমরা উদ্যোক্তা হতে পারে কোরআন আলুকে দয়া করে জানাবেন ব্যবসার মূল নীতি হল ব্যবসার মধ্যে মিথ্যা কথা বলা যাবে না তারপরে প্রতারণা করা যাবে না দোকাবাজি করা যাবে না মানুষের সাথে ওজনে কম দেওয়া যাবে না এগুলা হলো ব্যবসার মৌলিক নীতিমালা এগুলো রক্ষা করে কীভাবে উদ্যোক্তা হবেন কিভাবে কি হবেন এগুলা হইল ওই ইমাম আহমদ বিন হাম্বুল রহমতাল্লাহের কাছে একজন জিজ্ঞাসা করছিল যে কোরআনে কারিমে রুটি বানানোর পদ্ধতি কোথায় আছে যে উনি শুনছে যে কোরআনের মধ্যে সব আছে আল্লাহ সব বলে দিছে কোরআনের মধ্যে তো উনি রুটি বানায় রুটি বিক্রেতা তো ওনার প্রশ্ন যে কই কোরানে তো রুটি বানানোর সিস্টেম বলা নেই তো এটা পাবো কই আমি তো ইমাম আহম্মদিন হাম্বুল রহমতাল্লাহ বলছেন যে আল্লাহ পাক বলছেন ফার্স্ট আলু আহ্লা জিক্রে ইনক্লা যে তোমরা যেটা জানো সেটা এই বিষয়ে যারা বিশেষজ্ঞ তাদের থেকে তো সুতরাং তুমি রুটি বানানোর যারা বিশেষজ্ঞ যারা রুটি বানানোর পণ্ডিত তাদের থেকে তুমি রুটি বানানে শিখবা তো এখন ব্যবসা যারা হালাল ব্যবসা করেন হালাল ব্যবসার উদ্যোক্তা তাদের থেকে শিখতে হবে এটা তো আমরা ব্যবসায়ী না আমরা ব্যবসার মূল্যীতি বলে দিব কিন্তু আপনি কীভাবে ব্যবসায়ী হবেন এটা ওই আহালু জিকির যারা বড় বড় ব্যবসায়ী আছেন কিভাবে তারা সফল হয়েছেন কীভাবে হালাল ব্যবসা করছেন তাদের থেকে শিখে নিতে হবে জি বিমান ধরতে পারেন ফ্লাইট চলে গেছে এরকম হয়েছে গাড়ি ধরতে পারেন নাই ট্রেন ধরতে পারেন না সময়ের কারণে এরকম প্রশ্ন তো কখনো কাউকে করছেন যে আমি কি করতে পারি সময় মতো ট্রেন ধরতে না। আমার ট্রেনটা প্রতিদিন চলে যায় আমার বাসটা প্রতিদিন চলে যায় এরকম তো হয় না অথচ এগুলোর ক্ষতি হয় যে ট্রেনটা না বাসটা না ধরতে পারলে সেগুলো ঠিক মতো হয় খাওয়া দাওয়া ঠিক মতো হয় ঘুম ঠিক মতো হয় সব ঠিক মতো হয় তো ফজরফ ব্যবস্থা ঠিক মতো হবে না কেন বুঝতে হবে ইমানের দুর্বলতা আছে নাফাক ঢুকে গেছে ইমানের ভিতরে ইমানের ভিতরে এই কাছে সবচেয়ে জোহরে আসতে পারে আসরে আসতে পারে মাগরিবে আসতে পারে এশায় আসাটা মুনাফেকের জন্য একটু কঠিন ফজরে আসাটা আরো কঠিন এজন্য যিনি এশা এবং ফজরের জামাতে হাজির পারে না বুঝতে হবে নিশ্চিত তার ভিতরে মুনাফেক আছে এই জন্য মুনাফেকে দূর করতে হবে মুনাফেকে দূর করে ইমান ইমানের শক্তি ইমানের জিনাত ইমানের সৌন্দর্য বাড়াইতে হবে তাহলেই ফজর আর কাজ হবে না এজন্য সব ব্যবস্থাপনা করতে হবে আপনি রিংটোন দিয়ে রাখবেন আপনি যাতে রাত্রে অ্যালার্ম দিয়ে রাখবেন যাতে বাজে তারপরে এখন তো মোবাইলের যুগ আরেক বন্ধুরে যিনি ফজরের নামাজে উঠতে পারে তারা বলবেন যে ফজর বাগত হলে আমার একটা কল দিবা সে ফোন দেওয়া শুরু করলো ফোন দিলে তো আপনি উঠে যাবেন অর্থাৎ পদ্ধতি আছে সব অবলম্বন করতে হবে তবুও নামাজ ছাড়া যাবে না আলহামদুলিল্লাহ সহি কথা বললেও সহিথার মধ্যে অনেক ভেদাভেদ বলতে কথাটা ঠিক না মানে একটা হলো একতালাফ একটা হলো অফতারাক একটা হলো আপনার মত পার্থক্য হইতে পারে একটা সহি বিষয়ে তিন চারটা মত থাকতে পারে একই বিষয়ে সহি দুটাই সহি তিনটাই সহি চারটায় সহি হতে পারে তো এরকম সহি তিন চারটা হওয়া মানে এটা একতালাফ না এটা তাদের মধ্যে বেদাবেদ না দলাদলি না এজন্য আপনার নবী সাল্লাহিসের সাহাবিরা সফরে গেছেন নবী বলছেন যে জায়গায় তোমাদেরকে পাঠাইতেছি ওই জায়গায় গিয়ে সলাতুল আসর আদায় করবা এখন তারা ওই জায়গায় পৌঁছতে পারে নাই মাগরিবের আগে মানে আসরের থাকতে থাকতে তারা ওখানে পৌঁছতে परे ना रस्ताय आसर टाइम चला जाबा एक, एक दल बोलते सुनो जे नबी सर सालम ओखने गएर पड़ते अर्थ हलो आप वक्त थकते थकते गौची द्रुत गति जाबी सलाम के बोल तो जेहेतु पहुँचते परि नहीं रास्त पड़े बैलते है নবী সাল্লা কথার চেয়েও আল্লাহর কথার গুরুত্ব বেশি আল্লাহ বলছেন আল্লাহ পর্য অনুযায়ী আরেকদল বলতেছে শোনো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন ওই জায়গায় গিয়ে পড়তে হবে সুতরাং ওই জায়গায় যদি কালকেও গিয়ে পৌঁছি কালকে যাই পড়তে হইব আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যেভাবে বলছেন সেভাবেই আল্লাহ রসুল যদি ওখানে যায় বসে থাকা ওখানে বসে থাকা মদিনে এসে জিজ্ঞাসা করছেন যে আমরা এরকম করছি এখন কোনটা সহি কোনটা গাই সহি কোনটা বল হয়েছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন দুইটাই সহি কেন দুইটাই আমার হাদিসকে নিয়ে আমার কথাকে নিয়ে ইস্তেহাত করছে ইস্তেহাত করে দুইটাই তাদের ব্যক্তি হাওয়ার অনুসরণ করে নাই তারা আমার কথার অনুসরণ করছে এই এখানে দুইটাই সহি তো সুতরাং একটা বিষয়ে সহি তিন চারটাও থাকতে পারে এজন্য দেখা যাবে শাহক বিন বাজ রহমা উল্লাহ শাহেখ আলবানি রহমাউল্লাহ শেখ মুহাম্মদ বিন সোলে আল উসাইমিন রাহেম আলম ওনারা তো সবচেয়ে বিশ্ববরণ্য দুনিয়ার সবচেয়ে বড় বড় আলেম অনেক মাসালা আছে তাদের তিনজনের তিন মত এটা স্বাভাবিক হতেই পারে বিরুদ্ধে বিভিন্ন মত থাকতে পারে এটা স্বাভাবিক বিষয় এটাতে কোনো দলাদলি হবে না ফের হবে না জি ভাই প্রশ্ন করেছেন শুধু শুধু মার কি আমাদের শুধু শুধু মায়ের খাবেন কেন এটা তো বুঝে আসলো না অন্যায় জুলুম তাকে জুলুম থেকে দূরে রাখতে হবে জি আমি প্রশ্ন কি নাকি এক তালাব সহ বুঝিয়ে বলবে না ঠিকই আছে এক তালাব নয়টি ওইটাই ঠিক আছে চারটি এটাও ঠিক আছে মানে চারটি কোরআন দ্বারা প্রমাণিত আল্লাপা কোরআন ব্যবহারে কোরআন চারটে আছে আর হাদিসের মধ্যে নবী সাল্লা ইসলাম আরো কিছু ওজুর গুরুত্বপূর্ণ ফরজের কথা বলছে যেমন নবী সালাম হচ্ছে লা যেখানে নবী সালাম বলছেন যে তার অজুয়ে হয়নি তাহলে এটা ফরস ফরজ না হইলে কি অজু হয়নি এজন্য তারা বলছেন যে বিসমিল্লা বলা ফরস তারপরে আপনার না কে বানিয়ে দেওয়া গড়গড়ার কুলি সাথে কুলি করা কারণ আল্লাহ বলছে মুখমন্ডল ধুইতে বলছেন তো এগুলো তো মুখমন্ডলের অন্তর্ভুক্ত মুখের বাইরে না এই কারণে সহ ওই অন্তর্ভুক্ত। তবে যারা চারটা ফরজ বলেছেন তারাও ওইগুলাকে গুরুত্ব দিয়েছেন হাদিসের আলোকে ওইগুলো ছেড়ে দিতে বলেন নাই তারা ওইগুলাকে হয়তো শূন্য তেময় কাদা বলছেন কিন্তু তারাও ওইগুলাকে গুরুত্ব দিয়েছেন জি ইসলামে আছে কি যদি বাধ্যবাধকতা থাকে তবে প্রাপ্ত বয়স্ক হওয়ার পর আদায় করার সুযোগ আছে না। আকিগার ইসলামে কোনো বাধ্যবাধকতা নাই আকিকা করাটা উত্তম একটা যদি তার শিশু অবস্থায় ছোটকালে সম্ভব হয় মা বাবার কাছে আর পরবর্তীতে আকিকা করা হয় নাই এজন্য নিজের সামর্থ্য হয়েছে নিজে করতে হবে এটাও জরুরি বিষয় না আকিকা হলো বিপদাবদ থেকে দূরে থাকার জন্য তো আপনি বড় হয়ে গেছেন আপনার বিপদাবত্তা কমে গেছে বাচ্চা অবস্থা শিশু অবস্থায় যত বিপদাবত ছিল তো বড়ো হওয়ার পরে তো মোটামুটি বিপদ কমে গেছে এর জন্য এখন জরুরি না এখন আপনি আপনি ওই যে গরুটা কিনবেন ওই গরু টাকা সদাকা করেন আল্লাহ রাস্তায় খরচ করেন বড় হয়ে যাওয়ার পরে আর আঁকি কে করা সন্ধ্যা না তবে কেউ ইচ্ছা করলে দিতে পারে ইচ্ছা করলে দিলে অসুবিধা হবে না প্রশ্ন নিকোটা নিকটার্থী যদি নেশা করে এ অবস্থায় টাকা সাহায্য করে যাবে কি নেশার জন্য টাকা দেওয়া যাবে না তবে সে এত দরিদ্র এত অভাবগ্রস্ত যে সে খাইতে পারতেছে না বাতে খাইতে পারতেছে না বা তার পরিবার খাইতে পারতেছে না এই তার পরিবার পরিজনের কাছে দিবেন সে তাকে নেশার টাকা মানে দেওয়া যাবে না যে নেশার টাকা জোগাড় করলাম আমি যোগান দিলাম তাকে সাহায্য করা মানে সে আমার টাকা দিয়ে নেশা করতেছে তাহলে এরকম স্পষ্ট জানলে টাকা দেওয়া যাবে না এটা কিন্তু যে এটার কারণ হইল আমিন এটার দলিল হইল যে নবী সাল্লা পড়ছেন এই পড়তে হবে এটা কেন পড়তে হবে এটার আর কোনো উত্তর নাই উত্তর হইল যে আল্লাহ রসুল সালাম নিজে পড়ছেন এবং পড়তে বলছেন নির্দেশ দিয়েছেন পাকুলু আমিন তোমরা আমিন বলো আমিন বললে ই প্রচিলত হবে নবী সাল্লাহিসাল্লাম নিজে পড়ছেন সাহবাইকেরা আমরা পড়ছেন এই জন্য পড়তে হবে এটার আর কোনো কারণ অনুসন্ধান করা যাবে না এবাদতের কোনো কারণ খোঁজা যাবে না এই আবাদতটা কেন এই কেন এটার কারণ আল্লাহ রব আলিনে ভালো জানেন আমরা কাজ হইলো নবী সালাম যেভাবে শিখাইছেন আবাদত সেভাবে করা রুকুতে যাওয়ার আগ মুহূর্তে যদি শরিক হয় আমি তখন পড়াটাই জরুরি মানে যদি ইমামের ক্যারাত আসতে হয় মানে ইমাম কেরাত জোহরের চলাধ বা আসরের চলা বা শেষ দুই ডাকাতের চলা যেখানে ইমাম জোরে সুরা আল পাতেহা পড়েন নাই বা পড়ছেন আমি শুনি নেই এই ক্ষেত্রে উত্তম হইলো তার সুরা আল পাতেহা পড়েনা তবে কোনো কারণে সুরা আল পাতেহা পড়তে পারেন নাই এই অবস্থায় ইমাম রুকুতে চলে গেছে মানে মাত্র সামিল হয়েছি সমস্ত একমত যে রুকু পাইলেও রাখাত পাবে তো এই জন্য সুরাল পাতায় পড়া না হইলেও ওই রাকাত পেয়ে যাবেন কারণ ইমরাম সাহেব অনেক সময় সুরাল ফাতে আর নাও পড়তে পারে আমাদের দেশে অনেক ইমাম সাহেবের কত আছে যে শেষ দুই রেখাতে তিনবার সোহান আল্লাহ নামাজ হয়ে যায় অধেক পড়ার আগে ইমাম সাহেব রুকোতে চলে গেছে তার অর্থ হইল উনি সুরাল পাতায় পড়েন নাই উনি সোহান আল্লাহ ফুটছে তিনবার হ্যাঁ তো আবার এক ইমাম সাহেবকে জিজ্ঞাসা করা হয়েছে যে আমরা আপনার সাথে পারি না আপনি এত দ্রুত চলে যান কেন তো এই সাহেব বলতেছেন যে আমরা হইলাম মেশিনের সেলাই তোমরা হইলে হাতের সিলাই তোমাদের পড়তে এত দেরি হবে তোমরা তো হাতের সিলাই আমরা হইলাম মেশিন তো মেশিন দ্রুত গতিতে চলে এজন্য মেশিন তাড়াতাড়ি পড়ে পেলায় তো এজন্য এই ক্ষেত্রে করণীয় হলো আমি তার ঠিক রেখে তাজবিদের নিয়ম কানুন ঠিক রেখে আমি সুরাল করতে থাকবো যে পারি যখন তিনি যদি এখানে শর্ত সার আয়াত আছে যদি কেউ টেলিভিশন ব্যবহার করে শুধুমাত্র দিনের উদ্দেশ্যে দিনের উদ্দেশ্যে টেলিভিশন ব্যবহার করে এরকম মানুষ সমাজে আছে তবে তবে সংখ্যা খুবই কম মানে টেলিভিশনটা রাখা হয় শুধুমাত্র দিনের উদ্দেশ্যে যে এখানে তিনি দিন শিখবেন টেলিভিশনের মাধ্যমে দিন শেখা যায় যে এখানে আমি গান বাজনা আজে বাজে নাটক সিনেমা এটা কিছুই দেখব না শুধু এখান থেকে যে ইসলামী প্রোগ্রামগুলো আছে সেগুলো দেখব এখানে চিকিৎসা বিষয়ক স্বাস্থ্য বিষয়ক অনেক প্রোগ্রাম আছে এগুলো আমি দেখব টেলিভিশন দেখেন ওনার টেলিভিশন রিপেয়ার করলে আপনি সাওয়াইবেন আবার যাইজ হবে আপনার ইনকাম ও হবে কিন্তু যে টেলিভিশনে গান বাজনা শুনে সিনেমা দেখে সব কাজ করে এগুলো করলে এই পেশা আপনার হালাল হবে না তা আপনি যদি বাছি বাছি খালি ওগুলাই করেন তা আপনার পেশাই চলবে না আপনি কয়জন পাইবেন বাজারে দেখা যাবে সব মিলে শতকরা একজন পাইবেন তা একজনের টেলিভিশন ঠিক করে দেখি আপনার এই পেশা চলবে এজন্য একজন ইমানদার মোত্তাহীন এরকম পেশা অবলম্বন না করাই ভালো কারণ এগুলা ইমানদার মানুষের টেলিভিশন নষ্ট হইলে ওই ঠিক করার লোকের অভাব নেই যদি এমন হইতো যে আমার ইমানদার টা নষ্ট হয়েছে কোনো লোক লোক আছে অনেক মসজিদের ভেতর বই আতর ইত্যাদি বিক্রি করতে দেখা যায় এটা ইসলাম সমর্থন করে কি হাজে মসজিদের ভেতর পেশা কেনা নিষেধ করা হয়েছে শহিমানহাজের কোনো জায়গায় মসজিদের ভিতরে বিক্রি করে এরকম দেখি নেই আমি আপনারা কোথায় দেখছেন জানি না আমি তো বাংলাদেশের অনেক জায়গায় গিয়েছি কিন্তু কোথাও এরকম মসজিদের ভিতরে বিক্রি করে এরকম দেখিনি তো মসজিদের ভিতরে স্বাভাবিকভাবে বেচা কেনা যায়জ নেই নবী সাল্লা ইসলাম নিষেধ করেছেন এমনকি এত কাপ অবস্থায়ও কেউ যদি বেচা কিনা করে তখন সে মসজিদে বসে শুধু তার সাথে কথাবার্তা বলে ফাইনাল করতে পারবে কিন্তু সব জিনিসপত্র থাকবে তার বাহিরে এজন্য মসজিদে বেচা করা যায় হবে না তবে মসজিদে ফ্রি কোন বই বিতরণ করলো বই দিলহামদুল্লাহ টাকা পয়সা বেশি আছে এত বেশি জমা রাখার দরকার কিছু কিছু আমাদেরকে দিয়ে দিবেন আপনি যদি রাখতে চান ব্যাংক ছাড়া যদি রাখতে পারেন আলহামদুলিল্লাহ তাহলে ভালো ব্যাংকের সাথে আপনি কোনো সম্পর্ক রাখলেন না যত সম্পর্ক না রেখে থাকা যাবে তত কারণ যে কিছু না কিছু বেজাল জামেলা তো আছেই সুতরাং যদি ব্যাংক ছাড়া চলতে পারেন তো ভালো কথা আর যদি অবস্থা এমন হয় যে চলতেই পারেন না আর ব্যাংক ছাড়া কোনো বিকল্প নাই রাখতেই হবে তখন তুলনামূলক একেবারে সরাসরি যেগুলো সুদভিত্তিক সেগুলোর চাইতে আপনি যেগুলো সরিয়া ভিত্তিক সেগুলো তার রাখার চেষ্টা করবেন এটা হলো তুলনামূলক সতর্কতা এই ভিত্তিতে আপনি রাখতে পারবেন আর লাভ হইলে যদি সরিয়ে ভিত্তিক ব্যাঙ্ক না হয় তাহলে তো কোন অবস্থায় খাওয়া যাবেই না আর যদি সরিয়ে ভিত্তিক ব্যাংক হয় তো এক্ষেত্রে তা কওয়া হইল না খাইলে ভালো যা আপনি ওইটা জনকল্যাণে ব্যয় করে দিলেন আর যদি তবে শর্ত হইল মানে হারাম কাজ করা যাবে না যেমন দাড়ি কাটা হারাম দাড়ি মুন্ডন করা হারাম আপনি সেলুনের কাজ করবেন শুধু চুল কাটবেন আবার ওই বিদেশিদের স্টাইলে ওই মুশ্রিকদের স্টাইলে চুল কাটা যাবে না আপনি আবু বকরের স্টাইলে চুল কাটি দিবেন ওমরের স্টাইলে চুল কাটবেন উসমানের স্টাইলে কাটবেন আলিরাদি আল্লাহ কাটবেন হাসান হুসাইনের স্টাইলে চুল কাটবেন কিন্তু আপনি মুর্শ্রিকদের স্টাইলে চুল কাটবেন ওটা যায় যাবে না ওই পেশা তখন হারাম হয়ে যাবে তো এরকম মোমিনদের তো চুল কাটা লাগবে চুল কাটা হারাম পেশা না এজন্য চুল কাটা জায়জ কিন্তু আপনি দাড়ি কাটবেন এটা হারাম তখন আর এই পেশা হালাল হবে না আবার আপনি গোপ কেটে দেন ওইটা অসুবিধা নেই মানে যেটা যেটা হালাল এটা করলে আপনার পেশাও হালাল আর হারামগুলো করবেন পেশাও হারাম হয়ে যাবে আলিরাদাহত কবর হইল ইরাকের কুফা নগরীতে মানে আলী রাধি আল্লাহ মারা গেছেন কুফাতে শাহাদত বরণ করছেন আলিরাদি আল্লাহতর সেখানে শাহাদত বরণ করার পরে হাসান রাদি আল্লাহতুল্লাহনু তাকে কুফাতে দাফন করছেন কিন্তু কিছুদিন পরে শিয়ারা আবিষ্কার করল যে আমাদের ইমাম আলী রাধি আল্লাহতালহু মারা যাওয়ার পরে তাকে কবর দেওয়া হয়নি তাকে হাসান রাদি আল্লাহতালহু কাফনের কাপড় পরায় গোসল গোসলবিহীন কাঁপনের কাপড় পরায় তাকে ওটের ফিটে ছেড়ে দিয়েছেন তো উঁট যেদিকে নিয়ে গেছে সেদিকে চলে গেছে তো ওঁট কোথায় নিয়ে গেছে তো ওনাদের একজন ইমাম তিনি স্বপ্নে দেখছেন যে ওটে আলির দিল্লা তালুর লাশটাকে নাজাব শহরে নিয়ে গেছেন ইরাকের নাজাব তো সেখানে পরবর্তীতে ফেরস্তারা আলী রাধিয়াল্লা তানহকে ওখানে দাফন করছে তো এজন্য জন্য পরবর্তীতে শিয়ারা তাদের ইমামের স্বপ্ন অনুযায়ী ওখানে আলিরাদ মাজার বানাইছে ইরাকের নাজাবনগরীতে এখন শিয়াদের কাছে মক্কা মদিনার চাইতেও ওই নাজাব নগরী তাদের কাছে বেশি পবিত্র বেশি আশরাফ এজন্য তারা নাজাবকে বলে আশরাফ আর মক্কাকে বলে শরীফ মদিনাকে বলে শরীফ মক্কা শরীফ মদিনা শরীফ এটা শিয়াদের আবিষ্কার মক্কা হইলো মোকার মদিনা হইলো মোনাবারা শিয়ারা আবিষ্কার করছে না এটা শরীফ মানে এটার থেকে ওই ইরাকের নাজাবটা বেশি গুরুত্বপূর্ণ কিন্তু ইতিহাস বলে যে আলীর ইসলামী ব্যাংকে করতে পারবেন যেগুলো শরীয় ভিত্তিক ব্যাংক তবে ইসলামী ইন্স্যুরেন্সে করা যাবে না কারণ শরীয়তের ইন্স্যুরেন্সের যে সিস্টেম বাংলাদেশে বা আধুনিক বিশ্বে এই সিস্টেমকে ইসলাম অনুমোদন করে না এটা ইন্স্যুরেন্সের নামে ব্যবসা ইন্স্যুরেন্স ব্যবসা না ইন্স্যুরেন্সের কোনো ব্যক্তি লাভবান হয় না ইসলামে যে ইন্স্যুরেন্সের বিধান যেটাকে টাকা ফল বলা হয় আরও অনেকগুলো সিস্টেম আছে ইসলামে তো এগুলোতে কোনো ব্যক্তি এককভাবে ব্যবসা করতে পারে না মালিকানা নিতে পারে না যেমন ইন্স্যুরেন্সটা হবে এই রকম ধরেন এক গ্রামে পঞ্চাশ জন আছেন তো পঞ্চাশ জনে বললেন যে আমরা এই পঞ্চাশ জনের বা পঞ্চাশটা পরিবার যে কোনো ভাই যে কোনো মনে হঠাৎ করে মারা যেতে পারে একজন একটা পরিবারের একজন ভাই যদি মারা যায় তাহলে তার পরিবারটা অসহায় হয়ে পড়ে তো এই অসহায় পরিবারটাকে সহযোগিতা করা আমাদের দরকার তো এই জন্য পরিবার মিলে প্রতি মাসে একটা একটা টাকা যে সবাই হয়তো পাঁচশো টাকায় করে একশো টাকা করে জমা করলেন এই উদ্দেশ্যে জমা যে এটা আমিও পাইতে পারি যে পঞ্চাশ জনের যে কেও পাইতে পারে কখন পাবে যখন পরিবারটা হঠাৎ করে তারা অনুপায় হয়ে যাবে কোন কারণে একটা চাকরি ছিল চাকরিটা চলে গেছে কোন কারণে একটা ব্যবসা ছিল ব্যবসাটা ধ্বংস হয়ে গেছে কোনো কারণে পরিবারের যিনি ইনকাম করতেন উনি মারা গেছেন তাহলে তাকে সহযোগিতা করার জন্য একটা ফান্ড গঠন করা যেতে পারে গঠন করার পরে সবাই টাকা দিলেন কিন্তু এই টাকার প্রতি কারো দাবি নেই নিঃস্বার্থভাবে আর পাবেন না এটা একটা পান্ডে জমা থাকবে এটা এই পান্ডে নির্দিষ্ট কোন মালিকানা নেই এই পঞ্চাশ জন এটা করছে নিঃস্বার্থভাবে এটা এটা মানবতার কল্যাণে সহযোগিতার জন্য কেউ এখানে ব্যবসা করতে পারবে না কেউ লাভবানও হতে পারবে না এটাকে বলা হয় আলাহ এটা হলো একটা ব্যবসা কিছু মানুষ ইন্স্যুরেন্স নাম ইন্স্যুরেন্স বলে এক ধরনের তারা বিনিয়োগ করে তারা ব্যবসা করে আর মানুষকে আপনার বিপদগ্রস্ত হইলে কিছু ইন্স্যুরেন্স আছে আপনি টাকা ফেরত পাইবেন কিছু ইন্স্যুরেন্স হইলে টাকা পাবেন না বিভিন্ন রকমের ইন্স্যুরেন্স আছে তো এই জন্য এগুলো শরীর কোনোটাই অনুমোদন করে না এখানে ইসলামী হইল যে ব্যবসার জন্য ইসলামী দেখবেন যে এখন হসপিটালের নামে ওর মধ্যে ইসলামী লাগায় একটা দেখলাম আমাদের ইউনিভার্সিটি যাওয়ার সময় আল কারিম ইসলামী হাসপাতাল তা হাসপাতাল আবার ইসলামী অন ইসলামী কি এবং এখানে চাকরি করা বৈধ না প্রশ্ন করেছেন ওজু করার পর সতর্ক খুলে গেলে ওজন লাগালে ওজন সতর্ক ওজন নষ্ট হবে না গুনা হবে আর অনিচ্ছাকৃত খুলে গেলে তো গুণা হবে না ইচ্ছাকৃত সতর যদি খুলে যায় বা খুলে পেলে তাহলে গুণা হবে কবিরা গুণা হবে কিন্তু ওযু বাঙবে না আর যেটা মৎস্য জাকার মানে পুরুষাঙ্গে স্পর্শ করলে আবরণ বিহীন যদি হয় তাহলে ওজু বাঙবে আর আবরণ সহ হইলে উপরে লুঙ্গি আছে প্যান্ট আছে জামা আছে তাহলে অসুবিধা নেই তাহলে ওজু বাঙবে না আল্লাফরমানি করে কোন সৃষ্টির আনুগত্য করা যাবে না স্বামী না আরো বড় কেউ হইলেও তার কথা শোনা যাবে না ক্ষেত্রে স্বামীর কথা না শোনা ফরস स्वामी जो स्त्री के बाध्य कर फिर भाई सजदा करी कर फिर तो देखा फिर जावा स्त्री तो जो स्वामी क्षेत्र बाध्य कर स्वामी कथा अमान्यरस प्रयोजन स्वामी बाध्य कर ले प्रयोजन स्वामी थे विच्छिन्न तबुओ से कथा जड़ित होबह विच्छेद हई असुविधा नहीं क्यु आल्लाच्छेद हेले तरह दुनिया बर्बाद आखिर बर्बाद পরাজিত করার কোনো বিশেষ কৌশল আছে কি তাদেরকে তর্ক বিতর্কে পরাজিত করার কোনো দরকার নাই তাদের সাথে আপনি তর্ক বিতর্কে জড়াবেন না তর্ক বিতর্কে জড়াবেন কার সাথে যার ইমান আছে তার তো ইমানে নাই তা আপনি তার সাথে তর্ক বিতর্ক জড়াবেন কেন আগে তার কথা হইল যে আগে ইমান এবং সুন্নার সে তো নিজের এত্তবাউল হাওয়া হাওয়ার অনুসরণ করে প্রবৃত্তির অনুসরণ করে তো যারা প্রবৃত্তির অনুসরণ করে যারা এত্তবাউল ওহিনা এত্তেবাউল হাওয়া পৃথিবীতে মানুষ দুই রকমের এক রকমের মানুষ হইল ওহি অহির একটা বা করে আরেক ধরনের মানুষ হলে এত্তবাউল হাওয়া হাওয়া এত্তবা করে তা আপনি যখন দিন বিষয়ে কথা বলবেন তাদের সামনে কথা বলবেন তাদের সাথে কথা বলবেন যারা অহির্যাপ্তা করে ধরেন আপনারা আলহামদুলিল্লাহ এখানে যারা আসছেন এরা সবাই এত্তবাউল ওহি যে অহির এত্তাবা করেন এই জন্যই আলোচনা হবে এখানে কোরআনের আলোচনা হবে অনেক দূর থেকে অনেক কষ্ট করে আসছেন কিন্তু যদি হাওয়া এত্তেবা করতেন তা আপনার তাপসিরের দরকার ছিল না হাওয়ার আত্মবা করলে তাপসের দরকার নেই ওহিত দরকার নেই তো যেই লোক বলতেছে যে সে এখন আমার মারফতে আছে হাকিকতে আছে তার নামাজ লাগবে না তার দিন লাগবে না তার পদ্মা লাগবে না তার এটা সে তো ওহির মধ্যে নাই ওহিত থেকে বাইরে গেছে সে এত্তবাহ হাওয়ার মধ্যে চলে গেছে সুতরাং তার সাথে তর্ক বিতর্ক যুক্তি কিছুই করবেন না ওয়াই খাত হেলুনা কলু সালামা তার থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখবেন আল্লাহর কাছে পানা চাইবেন তার পেটনা থেকে প্রথম কথা হলো আহ বলছেন যে সাদা কাপড় পরা সাদা কাপড় পরা উত্তম নবী সালাম বলছেন আবিয়া তোমরা সাদা পোশাক পছন্দ করো নবীল সালামের কাছে সাদা রঙটা বেশি পছন্দ নিয়েছিল তো এবং মাইয়ের দেরকেও সাদা কালারে কাপড় পরানোর জন্য নবী সাল্লাহি সালাম বলছেন এই জন্য সাদাকে মহব্বত করবে তবে তার অর্থ এই নয় যে অন্য কালার আর পরবেই না সাদাটাকে সুন্নত মনে করবে সাদাটাকে বাধ্যতামূলক মনে করবে এরকম বাধ্যতামূলক মনে করলে গুণা হবে তবে সাদা পোশাকটাকে অগ্রাধিকার দিবে এটাকে ভালোবাসবে আর স্ত্রীকে খুশি করার জন্য দামি পোশাক এটা অপচয় হবে কি না তো স্ত্রীকে খুশি করার জন্য দামি পোশাক জরুরি না জরুরি হইল সুন্দর পোশাক তারপরে আপনার পরিচ্ছন্ন পোশাক এগুলো হইল জরুরি একেবারে মানে স্ত্রী যদি এমন হয় যিনি অপচয় করেন মানে একবারে স্বামী এক এক জামা পড়ুক পাঁচ হাজার দশ হাজার পছন্দ করে এটা একজনই পোশাক আদি পরিধান করুক সুন্দর দাড়ি রাখুক স্বামী দাঁড়িয়ে একটা পোশাক এরকম পোশাক সে পছন্দ করবে এটা হলো দিনদার স্ত্রীর বৈশিষ্ট্য কিন্তু যেই দিনদার স্ত্রী যেই স্ত্রীর মনে করবে হ্যাঁ মানে স্ত্রী স্বামী কে বলছে নাকি স্ত্রীকে স্বামীকে বলার কিছু ফাইল না খালি কথাই পাইছে এজন্য জন্য কথা যারা বলে বুঝতে হবে তারাও হাওয়ার অনুসারী ওহির অনুসারী না কারণ কিছু হইতে পারে তাই বলে দুনিয়ার আর কোনো কথা না বলে খালি তালাক বলবে কেন এই বিয়ে তালাকের উদ্দেশ্যে করে নাই এই কথাটাই সে আলোচনায় না আসাই উচিত তাদের মধ্যে অনেক কিছু হইতে পারে কিন্তু বারবার এই কথা বলবে কেন এই কথা বলার অর্থ হইলো তার ভিতরে ওহিরা নাই তার ভিতরে হাওয়ার ঢুকে গেছে এই আর কোন কথা হয় না এটা পরবর্তীতে আবার এটাতে কেমন বৈধ করবো হালাল করব যে এটা হয়েছে কি হয় না এই নিয়ে ব্যস্ত থাকে আর এই নিয়ে শয়তানি বিভিন্ন কার্যক্রম করে ওহিলা করে এই করে সেই করে তো এই কথাটাই বলার দরকার কি ইসলাম তো এইভাবে তালাকের সিস্টেম করে নাই স্ত্রীর সাথে কোনো বিষয়ে দ্বিমত হয়েছে বা স্বামীর সাথে দ্বিমত হয়েছে এটা সমাধানের রাস্তা আছে এটা সমাধান হচ্ছে না তারপরে সালিশের ব্যবস্থা আছে অনেক ব্যবস্থাপনার পরে যায় আস্তে আস্তে এক দিবে তারপরে পালন করবে তারপরেও হচ্ছে না তারপরে দ্বিতীয় তালাক দিবে তারপরেও হচ্ছে না তারপরে ইসলাম একটা সিস্টেম আছে ওই হির তেমা করলে ওইভাবে আগাবে কিন্তু রকম করবে তো বোঝা গেল তার সাথে দিনে সম্পর্ক হয়নি একদিন আমার কাছে একজন পতোয়ার জন্য আসছে আসি বলতেছে ভাই স্ত্রী স্বামীকে আব্বা দেখছে বলছে তুই আমার বাপ আবার দুইজনে একজনে মা বলছে একজনে বাপ বলছে এখন এদের কি হবে তা আমি জিজ্ঞেস করলাম যে এরা কি নামাজ পড়ে দুইজনে কয় না নামাজ পড়ে না তা আমি কে নামাজ না পড়লে মা বল লেকি বাপ বল লেকি কোন কিছু না বিয়ে যার মধ্যে নামাজ নাই দিন নেই তার আম্মা বললে কি আব্বা বললে কি কোনো অসুবিধা হবে না আপনার যার মধ্যে অহিরাত নেই সেই জাতীয় কথাবার্তা বলে তখন এগুলো কোনো পতোয়া নাই আগে তাকে এত্তা বাউলহীর আওতায় আসতে হবে তারপরে শরীয়তের বিয়ে বিধান বিয়ে তালা তালাক কেমনে। আগে সেই বিষয়গুলো এরকম এরকম বিলে প্রশ্ন করবেন না কোন সাহেকের কাছে না করে তালাকের বিষয়গুলো সুন্দর করে লিখবেন লিখে এলাকার বা যেখানের একজন বিজ্ঞ সুন্নার আলেমের কাছে দিবেন ওখান থেকে লিখিতভাবে পতোয়া নিবেন আপনি দিবেন লিখিত ব্যবস্থা নিবেন ও লিখিত ওই নামাজে কোরআন দেখে ধরবেন কিভাবে নামাজ কোরআন দেখতে গেলে তো নামাজে থাকবে না আপনি ইমাম সাহেবের ভুল হইছে কিনা এটা ধরার জন্য নামাজ সারি দিয়ে কোরআন দেখতে গেলেন নামাজে দেখবেন ছিল ওখান থেকে নামাজে হবে না তো এই এইরকম দেখা নামাজের ভিতরে যাবে না যদি মুখস্থ থাকে তাহলে আপনি হচ্ছে আপনি বলে দেন কিছু কিছু আছে আগে বলে না বুঝছেন এরকম মুসল্লিও আছে ইমাম সাহেব ভুল করছে হে ইচ্ছা করে জানলেও বলবে না যখন নামাজে আসে বো এ মিয়া নামাজ বলইছে ইমাম সাহেবের তো বলইলে আপনি বলেন নাই কেন যদি আপনি নামাজের ভিতরে বুঝতেই পারছেন যে এই ম্যাম সাহেবের এখানে ভিতরে সংশোধন করে দিতেন নামাজের ভিতরে সংশোধন না চুপ করে থাকবে কারণ পরে যে যেতে হইবাইতে হইব যে সমস্যা আছে আমি এদিন এক জায়গায় মা ফেলে গেছি নোয়াখালীর এক জায়গায় তো এরা আগে থেকে ঠিক করে রেখছে যে মানে হুজুরিটা এদের পছন্দ না মানে আমাকে তাদের পছন্দ না তা আমার একটা বুল ধরতেই হবে কোনো একটা সমস্যা তৈরি করতেই হবে তা কেমনি করতে হবে তা আমরা গেছি মা রাখ দিয়ে তো তখন প্রচণ্ড বৃষ্টি হইতেছে তো বৃষ্টির কারণে আমরা আর মসজিদে যাইনি ওই ঘরে সালাদ আদায় করছি মা এবং এশা দুইটা জমা করছি জমা করে মা গরিব এসা আদায় করছি কারণ এরপরে আমার আবার দুইটা প্রোগ্রাম একটা এই অসার সাথে সাথে আর একটা এরপরে। তখন আবার আসা কোথায় আদায় করবে এই জন্য সা দুইটা জমা করছি আর মসজিদে গেলে তো জমা করা যায় না যে সবাই অনেকের প্রশ্ন যে এখন আবার আসার কিসের নামাজ তখন তো আরো তুলকালাম কাণ্ড হয়ে যাবে আছে এই দেশে মাগরিবে সময় এসা পরে ফেলাইছে আচ্ছা তো আমরা পড়লাম এখন ওই যে যারা পছন্দ তো করে না আগে থেকে ধরে রেখছে যে একটা ইয়াদি হইব এরা দেখছে যে মাগরিবের সময় আমরা মসজিদে যাইনি এই তো মসজিদে দল ফা কানে শুরু যে হ্যাঁ কি হুজুর দাবি মাহাপ এই হুজুর হ্যাঁ এখন একজন মুসাফিরের আপনার তো জামাত ওয়াজিব না মুসাফিরের জন্য জামাত ওয়াজিব না মুসাফির আপনার জামাত সারা পড়তে পারে তারপরে এতদূর জামনি করে আমরা গেছি শারীরিক ইয়া থাকতে পারে মানে আমি জামাতে চাইনি চিন্তা করার দরকার আমার থেকে তার দরদ বাড়ি এই টা কিসের জন্য মানে আমাকে পছন্দ করে না এই দরদ বাড়ি গেছে এই দরদের ঠেলায় যে কেন মসজিদে আসলো না তো পরে আমাদের আরেকজন সম্মানিত মেহমান গেছেন আলোচক তো উনি ওদেরকে এমন ধমক দিয়েছে দেখবেন যে ওই ইমাম সাহেবের ভুল ধরার জন্য ইমাম সাহেবের একের জন্য বল দেখলেও পথম বলবে না নামাজের মধ্যে নামাজের পরে দেখি যে এই মিয়া নামাজে ভুল করছে ভুল করছে হুজুর এটা ভুল করছে আবার এমন জাহালত আর জায়গায় গেছি তো মাহবিল শেষে কিছু লোক দৌড়াই এসছে ভূমিকার মধ্যে শুরুতে কোরআনার আয় আত্মালাবাদ করছে বিসমিল্লা পরে নেই এটা হলো ভুল কোন ভুল মানে ওই যে ইনাল হামদারুল্লাহ এখানে আসি যে ইয়া তাক্লা হা হাকিহি তা মত্লা মুসলমান এই আয়াত তালাবাতার আগে বিসমিল্লা পড়ি নেই এটা হলো বক্তার ভুল তো এখন ওই যিনি প্রশ্ন নিয়ে এসেন উনি কত বড় জাহেল দেখেন যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এই খবাতুল হাজাহ এটা যখন তালাবাত করতেন কখনো বিসমিল্লা পড়েন নাই এখানে এরপরে বিসমিল্লা পড়াটাই সন্ন্যত যেহেতু নবী সালাম কখনো বিসমিল্লা পড়েন নাই এখন বলতে আসছে যে এখানে বিসমিল্লা না তো এখন এই মূর্খ লোকটারে জাহেল তার আপনি কি জবাব দিবেন এখানে তার বুলদারা উদ্দেশ্য না মানে এখানে তার উদ্দেশ্য হলে বিতর্কিত করা যে উনি যা কথা বলছে এগুলো মানা যাবে না কারণ উনি এখানে ভুল করছে এরকম সমাজে দেখবেন অনেক সুযোগ সন্ধানী লোক এরকম হিংসুটের লোক এরকম ঘুরাফেরা করে মানে যাকে পছন্দ করে না তার এরকম মানে একটা আন্দাজে একটা ভুল ধরতে হবে তো এটা মারাত্মক গুনাহের কাজ এই জাতীয় কাছ থেকে আমাদের বিরত থাকা উচিত আর ভাই যেটা বলছেন যে মিথ্যা অপবাদ হ্যাঁ মিথ্যা অপবাদ তো গীবতের সাইতেও বড় গুণা বহতান এটা ঘিবত থেকে বড় অপরাধ কারণ আমি মিথ্যা অপবাদ দেওয়া জি সর্বশেষ প্রশ্ন করেছে। আসরের সালাতের সঠিক সময় কোন সময় সময় থেকে পর্যন্ত সঠিক তো জোহরের পর থেকে শুরু হবে আসর মাগ্রীব পর্যন্ত মানে জোহর এবং মাগরিবের মধ্যবর্তী সময়টাই আসরের সময় জোহরের শেষ আসর শুরু মাগ্রীপ শুরু হবে আসর শেষ এর মাঝখানের পুরো সময়টাই আসর ওয়াক তবে জোহরের শেষটা কখন এটার মধ্যে একটু একতালাফ আছে যে জোহরের শেষ কখন হবে আসর কখন শুরু হবে এখানে প্রত্যেক বস্তুর মূল ছায়া বাদ দিয়ে এক গুণ মানে এক গুণ ছায়া হইলে চলাতন আসর ওয়াক শুরু হয় এই ব্যাপারে অসংখ্য স্পষ্ট সহি হাদিস আছে এবং জিবরিল আলাইসাল্লাম দুই দিন নবী সাল্লাহি সাল্লামকে সলাদ শিখেছেন একদিন প্রথম আক্তে একদিন শেষ আক্তে তো যেদিন প্রথম আক্তে শিখেছেন সেই দিন এই ছায়া এক গুণ হওয়ার পরেই নবী সাল্লি সাল্লামকে আসরের সলাদ শিখেছেন জিবরিল আলাইসাল্লাম এবং এই ব্যাপারে হানাফি মজাহেরও সংখ্যাগরিষ্ঠ আলেমদের মত হইল যে আসরের সলাদ এক গুণ হইলে শুরু হবে ইমাম আবু ইউসুফ ইমাম মুহাম্মদ রাহেমা হুমাল্লা এদেরও এই দুইজনের মতো হইল যে প্রত্যেক বস্তুর ছায়া এক গুণ হইলে আপনার শুরু হবে সালাতুল্লাচর ও শুরু হবে শুধু হানাপি মাস হবে ইমাম আবুানিবা রহমতাল্লাহের মত হইল দ্বিগুণ তো অনেক মাসালায় আপনার যখন ইমাম আবু ইউসুফ ইমাম মুহাম্মদ রাহেমা হুমাল্লা দুইজনে যখন একটা মত দেন তখন আফগানীপা রহমতোল্লালের মতকে বাদ দিয়ে এই দুইজনের মতকে গ্রহণ করা হয় কিন্তু এই মাছহালায় গ্রহণ করা হয় হয়নি এই মাছহালায় ওই দুইজনের মতকে বাদ দিয়েও এখানে আফগানীপা রহমতোল্লের মতকেই আমাদের দেশে এই উপমহাদেশে প্রাধান্য দেওয়া হয় তো হানাবি মাঝহের সংখ্যাগরিষ্ঠ ফকি। এবং অন্যান্য সকল মাঝহবের ইমামদের মত হইল জিল্লু কল্লু সাইম মিসলি প্রত্যেক বস্তুর ছায়া এক গুণ অর্থাৎ এক গুণ হইলে এবং আলহামদুলিল্লাহ আপনার মক্কা সহ আরব বিশ্বে এখনও চলাতলা আসরের আজান হয় কখন প্রত্যেক বস্তুর ছায়া এক গুণ হওয়ার পরেই এবং আমাদের দেশ থেকে লক্ষ লক্ষ মুসলমান প্রতি বছর হজে যান ওমরায় যান তারা কিন্তু দেখেও আসেন যে ওখানে আসর পড়েন কয়টায় সেখানে তারা দেখেন যে একটু পরে ওয়াক্ত। তো তখন যদি ওয়াক্তই না হয় তাহলে তো যদি এই সময় না পঁয়তাল্লিশ আসরে তো বাতিল এই যারা বলেন যে এই টাইমে আজান দিলে সাড়ে তিনটায় আজান দিলে পনেরো চারটায় আজান দিলে আসরের নামাজ হবে না তো তাদেরকে এই প্রশ্নটা করবেন যে ওই পঁয়তাল্লিশ দিন তারা আচরণ নামাজ কোন সময় পড়ছে এবং ওই পঁয়তাল্লিশ দিনের আচরণ নামাজ কাজা করছে কিনা কারণ আচরণ নামাজের ওয়াক্ত হয় না কি আরাফাতের ময়দানে একবার হজের মধ্যে একজন ভাই বলতেছেন যে আরাফার ময়দানে জোহর ওয়াকতে জোহর পড়তে হবে আসর ওয়াতে আসর পড়তে হবে তো ভালো কথা আমি বললাম যে ঠিক আছে আল্লাহ রসুল হইল বলছেন আল্লাহ রসুল করছেন এটা আজাদ মসজিদের খতিব করছেন এটা এখন আমি পুরা মাঠের মধ্যে পুরো তাবর মধ্যে সবাই বললাম যে ভাই যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম করছেন ভাবে। গোলসান আজাদ মসজিদের খতিব করছেন এইভাবে এবার আপনাদের যেটা মনে হয় সেটা করেন আজাদ মসজিদের নবী সাল্লা করতে পারেন আচ্ছা এবার যারা শুনছে তারা অধিকাংশ প্রায় নব্বই ভাগ নব্বই ভাগ কয় আমরা আল্লাহ রসুলের টা করব তা আসেন আল্লাহ রসুলের টা করলে জোহর আসর একসাথে হবে এক আজান দুই এক কামাতে জোহর হবে আসর হবে আমরা পরে ফেলছি তা আর একজন কয়েকজন বসে এসছে তারা বলতেছে না তারা রসোলের টা করবে না তারা করবো কাটটা। আজাদ মানে পনেরো পাঁচটার দিকে তো তারা আপনার জহর তো জোহরের টাইমে আসর পড়ে নাই বসে রেসে তা আমি বললাম ঠিক আছে আজকে দেখি এরা আরা পাতার থেকে যায় কেমনে মোহাল্লাম একশো বারো নম্বরের মোহাল্লাম আসি বলতেছে তোমাদের গাড়ি চলে যাইব তাড়াতাড়ি উঠো গাড়িতে আমি তো দেখি আজকে এদের আর ময়দানের মাসালা কোন দিকে যায় হ্যাঁ এবার মাত্র তখন তিনটা বাজছে তিনটা বাজে এবার ওই মুফতি সাহেবের টাইমে জোহর পড়তে হবো আসরের টাইমে আসর পড়তে হইব তা আপনার মাঝেলাম অনুযায়ী পোনে পাঁচটায় আসরের রাখতে হবো এখন তো আসরও রাখতে হয় নাই তা আপনি কি নামাজ পড়লেন আপনার নামাজে তো হয় নাই আর আপনি এই ফোনে পাঁচটার নামাজ যদি গাড়িতে উঠার কারণে তিনটায় ফুটতে পারেন তো এটার বারোটায় ফুটলে অসুবিধা কি ছিল সারোটায় ফুটলে অসুবিধে কি ছিল শূন্য তফালন হইতো আবার আপনার জোহর আচরও হইতো আপনি শূন্য ততারক করলেন আবার আপনার সুবিধায় আসরের আগাইলেন আবার আসরের ফিচাইলেন আপনার ফতোয় মিলে নাই আমাদের দেশে মা গ্রীবের সালাদ মা গ্রীবের নামাজে এমন মসজিদও আমি দেখি বাংলাদেশে এখানে আল্লাহ দৌড়াই এসছে এখানে আর সে কে আল্লাহবাহ আকবর আল্লাহবর একামত দিতেছে মানে আজানের পরে যে একটু আহ আজানের দোয়া ফুটতে হবে এই সুযোগও নাই মানে এখানে এখানে আল্লাহ আকবর আল্লাহ আকবর শুরু মানে মাঝখানে কোনো আজানের দোয়া ফোড়ার নাই কারণ কি জিজ্ঞাসা করলাম এত হুলস্থ মাগরীবের ওয়াক্ত খুব তাড়াতাড়ি আলহামদুলিল্লাহের দেখি কি রমজান মাসে পনেরো মিনিট পরে রমজান মাসে মাগরিবের আদান বসে একামত নাই আমি তো কো এবার ওয়াক্ত যায় না তাহলে রমজান মাসে কি মাগরিবের ওয়াক্ত একটা অন্য সময় আরেকটা নাকি রমজান মাগরীবের ওটা তো রমজান মাসে যেটা অন্য সময় সেটা তো রমজান মাসে আজানের পনেরো মিনিট পরেও যাইতেছে না পনেরো মিনিট পরে শুরু হইব আর অন্য সময় এক মিনিট দেরি হইলে ও যে দুই রেখাত নামাজ যদি কেউ পড়তে চায় তা হয়তো দুই রেখাতে দুই মিনিট লাগবে বা তিন মিনিট লাগছে নবিসাম বলছে এই চলা সংক্ষিপ্ত পড়ার জন্য তো সংক্ষিপ্ত পড়তে না তিন মিনিট লাগবে দুই রেখাত পড়তে এই তিন মিনিটে মাগরীবের ওয়াক্ত চলে যাচ্ছে খবর তার পড়া যাবে না পড়া যাবে না মাকে তাড়াতাড়ি তো এখন রমজানে তাড়াতাড়ি মাসালা কি দুই রকম তাহলে বুঝা গেল এটা এটাউল ও হাওয়া নিজেদের পছন্দ অনুযায়ী যে সময় রমজান মাসে আমার খাইতে হবে সুবিধা এই সময় পনেরো মিনিট পরে আর এ সময় সুবিধা নেই খাওয়া দাওয়া নাই এজন্য জন্য ওক্ত চলে যেতেছ দিনকে নিজেদের সুবিধার্থে ব্যবহার ফজরের জামাতে আসেন ফজরের জামাত কয় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন কি আসপিরু বিল ফজর তোমরা কর এজন্য পড়তে হবে একেবারে চারিদিকে আলোকিত হয়ে গেছে সূর্য উঠবে উঠবে এমন সময় যায় ফজর ফর্ষা করতে হবে ফজরকে শাইখুল ইসলাম ইমাম ইবিন তাইমিয়া রহমাউল্লাহ বলছেন এটা নবিস্লামের হাদিসের অপব্যাখ্যা আসফিরু বিল ফজর মানে হইল তোমরা এত লম্বা কর রাতকে। শুরু না হয়। তারপরে আপনার দুইশো আয়াত আপনি একশো আয়াত তালাবাত করেন লম্বা আয়াত তালাবাত করেন আহ তো এইটাকে অপব্যাখ্যা করে এখন শুরুই করবে পরসা হয়ে যাওয়ার পরে তো ভালো কথা পরসা হয়ে যাওয়ার পরে শুরু করেন রমজান মাসে সাহারি খাওয়ার পরে সাথে সাথে আজান হয় সবাই আজান আবার আসে না জামাত শুরু করা কই গেল এসব ফর্ষা করা লাগবে না ফজরের জামাত রমজান মাসে এই জায়গায় আবার রমজান গেলে ওই জায়গায় তাহলে বোঝা গেল দিনকে নিজেদের সুবিধার্থে নিজেদের সুবিধার্থে বানায় নেওয়া হচ্ছে এটা হলো একটা বাউল হাওয়া এত্তে বাউল অহিনা অহির এত বাউল সবসময় একই রকম থাকবে তারপরে দেখেন মাদ্রাসায় জাকাত দেওয়া জাহাজ নেই মাদ্রাসায় জাকাত মসজিদ মাদ্রাসায় জাকাত দেওয়া জাহাজ নেই তা এখন চামড়ার পয়সা তারপরে জাকাত ফেতরা সব মাদ্রাসায় নেই না তো এখন মাদ্রাসায় জাহাজ হলো কেমনে এখানে হিলা করা হয় যে ওই মাদ্রাসার স্টুডেন্ট আছে পঞ্চাশ জন ধরেন গরিব দেওয়া হয় গত এক বছরের বেতন এই এক বছরের বেতন বাবদ তুমি দিয়ে দিবে আবার দিয়ে আবার এগুলো নিয়ে নেওয়া হচ্ছে হ্যাঁ হ্যাঁ দিয়া এই যে মানে হিলা লালন পালন করি আমি এতিমদেরকে ফিরি খাওয়াই দিয়েছি ফিরি কেমনে হইলো আপনি তো টাকা আদায় করে নিছেন সে তো টাকা দিয়ে পড়তেছে টাকা দিয়েই করতেছে মানে দিনকে নিজেদের সারতে ব্যবহার এজন্য জন্য ওই যে ভাই যেটা বলছেন যে আসরের চলাতে সঠিক সময় সব ইমামদের মতেই এটা কিন্তু দেখা যায় ওই যে দলবাজির কারণে ফেরখাবাজির কারণে বিভিন্ন কারণে তখন একটু আগে আজান দিলে সব বরবাদ আসরের আজান তো আগে দিয়ে দিছে কয় মা আজান একদিন এক জায়গায় কইতেছে কয় মা আজান আলে আদিসেরা সূর্য ডুবার আগে দিয়ে দে আমার সামনে একজনে বলতেছে কত বড় ডাহা মিথ্যা কথা অপবাদ বাংলাদেশের কোন মসজিদে কোন জায়গায় আলে আদিসেরা সূর্য ডুবার আগে আজান দিয়ে দিছে ইসলামিক ফাউন্ডেশনের টাইম দেওয়া আছে সূর্য অস্তের সময় তারপরে ইসলামিক ফাউন্ডেশনের ইফতারের সময় আছে তো ইসলামিক ফাউন্ডেশনের সূর্য ডুবার সময় যখন হয় সূর্য ডুবার পরে আজাম দিলে তাহলে এখানে আর ইফতারের টাইম একটা সূর্য ডুবার টাইম কি আর একটা নাকি সূর্য ডুবলে তো ইফতারের টাইম তো সূর্য ডুব যে ইসলামিক ফাউন্ডেশনের সময়সূচি দেওয়া আছে সূর্য অস্ত সে তখন আজাম দিছে তো তখন আদান দিলে অসুবিধা কে কয় না এখনো ইফতারের টাইম হয় নাই মানে সূর্য অস্তের টাইম একটা ইফতারের টাইম একটা নিজেরা নিজের দিন বানায় নেওয়া নবী সাল্লাহ সাল্লাম কথা বলছেন যে সূর্য অস্ত যাওয়ার পাঁচ মিনিট পরে ইফতার করবে খবরদার এতক্ষণ বসে থাকো নবী সালাম বলছেন আমার উম্মত ততক্ষণ কল্যাণের উপরে থাকবে যতক্ষণ তারা সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে দ্রুতগতিতে ইফতার করে নিবে আর উম্মত এখন বলতেছে একটু দেরি করে ইফতার করলে কল্যাণ কল্যাণ আবার আশা কেরা সুল আল্লাহ সব তালা আমাদের সবাইকে এত্তেবা উলহি অহির এত্তেবা করার জীবনে সর্বক্ষেত্রে আল্লাহ পাক তৌফিক দান করুন এবং হাওয়ার এত্তেবা থেকে নিজের প্রবৃত্তির অনুসরণ থেকে দিনকে নিজেদের স্বার্থে ব্যবহার থেকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সবাইকে দূরে থাকার তৌফিক দান করুন সেরেক বেদাত থেকে আল্লাপাক আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুন আমিনবাল্লাহ আলমিন সুবহানা ক্লাবি হামদ ক্যা শালস্তফির কবা তুই লিখা